আলহামদুলিল্লাহ রাবুল আল্লাহ ওসঈদুল নবীন সম্মানিত দর্শক মন্ডলি আসসালামাইকুম আলহামতুল্লাহ আমাদের এই সিরিজের আলোচনা যারা শুনে আসছে হাজি শরীফের উপর থেকে শহিব বখারির হাদিজগুলো কিতাবুল রাক থেকে মানুষের মনে আল্লাহ ভীতি সৃষ্টি করা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 বিভ্রান্তির পথ থেকে উদ্ধার করে খাহে সাতের অলিগলি থেকে উদ্ধার করে মুক্তির রাজপথে নিয়ে আসতে আজকে আরেকটি এক্সাম্পল দিয়ে তিনি আমাদেরকে আহ্বান করবেন আমরা যেন তার ঢাকে সারা দেয় শহিব বখারির এই হাদিসটি বর্ণনা করেছেন আবু হরাই আল্লাহু আনহু তিনি বলেন কাল সাল আলী ওয়াসাল্লাম ইন্দমা মাস আলী ও মাসালাস কামাশালের রাজা ও কাদানা আমার যে দায়িত্ব রাসুল হিসেবে মানুষের কাছে পাঠানো হয়েছে আর মানুষ কিভাবে আমার কথার আমার ডাকে সাড়া দেয় তা বুঝার জন্য একটা এক্সাম্পল হচ্ছে এক ব্যক্তি সে কোনো কারণে কোনো জায়গায় একটু আগুন জ্বালিয়েছিল কিছু লাখড়ি জোগাড় করে আগুন জ্বালানো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 তারা দানে যে আগুনে পড়লে মারা যাবে তাদের আগে যারা এসেছে সবগুলো পড়ে মারা গিয়েছে কিন্তু বাকিরা দেখেও না শুনিও না লেসন নেয় না আসবেই পড়বেই মরবেই এই এক্সাম্পল দিয়ে এখন নিজের কথা তিনি বলছেন ফা একজন বেহুজা যেরকম আইন নার আমি তোমাদের কোমর ধরে কোমরের রশি ধরে কোমরের কাপড় ধরে আমি তোমাদেরকে জাহান নাম থেকে টেনে আনার জন্য উদ্ধার করার জন্য বাঁচানোর জন্য তোমরা যাতে পড়ে না যাও ধরে রাখার জন্য চেষ্টা করি ও আনতুম ফিহা। কিন্তু তোমরা জাহান নামে দ্রুত গতিতে গিয়ে পড়ে মরতে চাও পড়তে চাও যাহার নামে গেলে তোকে আর মরবে না তোমরা দ্রুত গতিতে জাহান নামে গিয়ে সর্বনাশ দেখে আনতে চাও দুনিয়ার মানুষ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 আমরা দেখি যে কোন জিনিস মানুষকে জাহার নামে বেশি করে নিক্ষেপ করে শাহওয়াত সাহিসে নফসানির পূরণ করার চাহিদা সম্পদের লোভ নফসের চাহিদা মিটানের লোভ কবিরা গুনার দিকে চলে যাওয়া এগুলো মানুষের জন্য জাহার নামে যাওয়ার কারণ হয়ে যায় এই হাদিসি এসেছে। এসেছে হজিবাতিন্ন বিশাহওয়াত হজিব জান্ আল্লাহ জাহান নামকে ঘিরে রেখেছেন কোন জিনির দিয়ে ঢেকে রেখেছেন কোন জিনির দিয়ে শাহাওয়াত দিয়ে চাহিদা গুলো আছে যেগুলো নফসের চাহিদা কি চায় নাকা পয়সা বেশি চায় হালাল না হারাম এটা চিন্তা করতে বলে না নফসের অনেক আছে বৈবাহিক সম্পর্কের বাইরে জেনা ব্যবীচারের দিকে মানুষকে ঠেলে দিতে চায় নফ্স মানুষের কাছ থেকে জুলুম করে তার সম্পদ কেড়ে নিতে উৎসাহিত করে নফসের মধ্যে যত রকমের খারাপ জিনিসের চাহিদা অনেক বেশি আছে যেই ব্যক্তি নফসের চাহিদাগুলো পূরণ করতে থাকবে কন্ট্রোল করবে না তাজকিয়া করবে না যাক ক্যা হ্যাঁ নফসকে তাসকিয়া করবে না পিউরিফাই করবে না পবিত্র করবে না খারাপ জিনিস থেকে দূরে রাখবে না কষ্ট করে করে কন্ট্রোল করবে না হা বা সে ব্যক্তি ব্যর্থ হবে পরাজিত হয়ে গেলো ধ্বংস হয়ে গেলো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 আলহামদুলিল্লাহ উঠে যাব ইনশাল্লাহ উঠে গেছি মাসা আল্লাহ এই তো হিম্মত করে ফেললাম আর হিম্মত না করে আর একটু ঘুমাই অলস হয়ে শুয়ে থাকলাম খালাস কাজা হয়ে গেল হিম্মত করতে হবে কষ্ট অতিক্রম করতে হবে তাহাজ পড়তে মনে চায় উঠতে চেয়েছি উঠে দেখেছি না আজকে থাকার কালকে পড়ব এই তো মিস হয়ে গেল একটা রাত্র চলে গেল কালকে রাত্র আবার মিস হয়ে যেতে পারে এভাবে ডেইলি মিস হয়ে যেতে পারে দর্শক মন্ডলী আমাদের বিরতির সময় চলে এসেছে আমরা একটা বিরতি নেই তারপরে ইনশাল্লাহ আমাদের এই আলোচনা অব্যাহত থাকবে ইনশাল্লাহ অবিলাহি তৌফিক আসসালাম আলাইকুমুল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহরাত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 এই বিরতির আগে আমরা পুনরায় এখন ফেরত আসি যে সময় মানুষকে আল্লাহ তার হাতে কামিয়াবির পতাকা দান করবেন তার কামিয়াবি নিশ্চিত হয়ে যাবে সুরআ আল্লাহ তালা প্রসঙ্গে সাথ করেন পরিষ্কার কথা বলে দিয়েছেন আল্লাহ যে ব্যক্তি সীমা লঙ্ঘন করল মানে নফসের কথা শুনে সীমা লঙ্ঘন করে ফেলল ও আল হায়া তার দুনিয়া তার জীবনে প্রায়োরিটি হয়ে গেল দুনিয়া অগ্রাধিকার দুনিয়া এই দুনিয়ার পাওয়া নেই আমি আখরাত বুঝি তুঝি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 যে বিচারপতি তিনি বড় অঙ্কের ঘুষ খেয়ে ফেলেছেন ঘুষ খেয়ে তাদের পকেট আ দিয়ে দেবেন যারা দখল করেছে আর সম্পত্তিওয়ালারা তারা কিছু পরামর্শ করল আমার সঙ্গে এবং কিছু তারা শেষ পর্যন্ত গিয়ে অনেক খোঁজখবর নিল আমার কোনো চ্যানেল আসে কি না আমি তাদেরকে হেল্প করতে পারি কিনা আমি কিছু খোঁজখবর নিলাম শেষ পর্যন্ত খোঁজখবর নিতে নিতে বিচারপতির কাছে মেসেজ পৌঁছানো হলো বিচারপতি শ্বাস বললেন অসুবিধে নাই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 বাতিলের পক্ষে রায় দিল মিথ্যা কেস সাজানো হয়েছে এটা জেনেও সেই মিথ্যা কেসের ভিত্তিতে রায় দিয়ে ফেলল অন্যায় রায় দিল সে ব্যক্তি নিশ্চিত জাহান্নাম দুনিয়ার হয়তো ঘুষ খেলো অথবা তার পজিশন তার প্রমোশন হলো সুনদরে পড়ে আরও কিছু তার দুনিয়াদারে এগিয়ে যাবে কিন্তু তার আখেরাত বরবাদ হয়ে গেল আর তৃতীয় বিচারপতি হচ্ছে ওই বিচারপতি যে আসলে হয়তোবা ঘুষও খায়নি প্রমোশনের উদ্দেশ্যও কিছু উল্টাপাল্টা করে না কিন্তু কেসটাকে ভালো করে বোঝার জন্য চেষ্টা করলো না একটু পরিশ্রম করে ভালো করে বুঝবে সময় নেবে তা না করে আন্দাজের ভিত্তিতে তাড়ুড়া করে অন্যায় রায় দিয়ে ফেললো। নাহক হক রায় দিয়ে ফেললো মানে একজনের হক ওলার হক নষ্ট করে দিল এই বিচারপতিও তার এগুলো মানুষ কেন করে যে ঘুষ খেলো কারণ আসারাল হায় আত্মার দুনিয়া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 বা ইন্নাল আর যে ব্যক্তি তার রে ভয় করলো তার সব দেখেন আমি ঘুষ নিচ্ছি আমি অন্যায় রায় দিচ্ছি আমি প্রতি বাড়ি দখল করছি নকল কে সাজিয়ে আমি রায় পেয়ে যাব। যে নকল উকিল অ্যাডভোকেট ব্যারিস্টার জানেন যে আরেকজনের সম্পত্তি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 আমি আমার ফি নেবো শুধুমাত্র ন আল্লাহ তালা বলেছেন তাপয়া বলা তা এবং পুণ্যের কাজে একে অপরের সহযোগিতা করো সীমা লঙ্ঘন জুলুম মুনকার অন্যায় কাজে কেউ কারো সহযোগিতা করো না আপনি তার সহযোগিতা করলেন আপনিতে পারেন না না তোমার কেস সম্পূর্ণ অন্যায় শোনার পরে আপনি কেস নেবেন না ফেরত দেবেন আপনি ফি পাবেন না তাতে কি আসে যায় একদিন উপোস থাকেন জাননা তো আপনার দরকার তাহলে যেই ব্যক্তি তার রবের পজিশন ভয় করলো আনিল হাওয়া আর নফসকে চাহিদা মিটানোর কাছ থেকে বিরত রাখল থামালো কন্ট্রোল করলো ফাইনাল জান্নাত তা হিয়াল মা তার ঠিকানা হয়ে গেল কাজেই বিচারকরা উকিল সাহেবরা দারিসা সাহেবগণ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 নাহক করে করে করে নফসের চাহিদা মিটাতে গিয়ে জাহান্নাম অবধারিত করছে নবী করিম সাল্লা আমি তোমাদের কোমর ধরে জাহান নামরা থেকে বাঁচাতে চাই তোমরা তোমাদের খাহেস মেটাতে গিয়ে নফসের চাহিদা মেটাতে গিয়ে অন্যায় কাজে জড়িত হতে গিয়ে তোমরা হালাল হারামে তোয়াক্কা না করে আমার হাত থেকে ছুটে যাও আর জাহান নামে তোমরা গিয়ে ঝাঁপিয়ে পড়ো দুনিয়ার মানুষ হারাম খেয়ে জাহান্নামের দিকে ঝাঁপিয়ে পড়ার জন্য রেডি হচ্ছে যারা তাদের অমুসলিম প্রতিবেশীদের সরাসরি ইসলামের দাওয়া দিয়ে থাকেন মুখের মাধ্যমে সরাসরি ইসলামের দাওয়া দিয়ে থাকেন আবার অনেকে আছেন যারা বইপত্রের মাধ্যমে দাওয়াতের কাজ করেন কিন্তু এমনও অনেক মুসলিম ভাই আছে যারা তাদের অমুসলিম তারা তোমরা অতি উত্তম জাতি তোমাদের উদ্ভব করা হয়েছে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তোমরা দুনিয়ার মানুষকে আমরবুল মারুফ নাহি মুন করে দেওয়া দেবে এই কাজ করতে হবে হাককে কাজ করতে হবে কাজে প্রত্যেক মুসলমান যে যেখানে আছে যে যে দেশে আছি সবাইকেই যারা আল্লাহ আলো থেকে বঞ্চিত আছে তাদের কাছে দিনের পায়ে গাম পৌঁছাতে হবে অনেকে লেখনির মাধ্যমে অনেকে বক্তৃতার মাধ্যমে আবার অনেক সময় আসে যে শুধু আনুষ্ঠানিক লেখা আর আনুষ্ঠানিক বক্তৃতার মাধ্যমে দাওয়াত হয় না আসল দাওয়াত হয় আসলে প্র্যাকটিক্যাল জিন্দিগিতে কাজে কর্মে ব্যবহারে আচার ব্যবহারে লেনদেনে সততার মধ্যে সাহবাইকেরাম কিন্তু লম্বা লম্বা লেকচার দিয়ে লোকদেরকে দিনের মধ্যে দাখিল করেননি তারা যেখানে গিয়েছেন শাসন কার্য করেছেন ব্যবসা করতে গিয়েছেন তাদের ব্যক্তিগত জীবন দেখে ব্যবহারিক জীবন দেখে তাদের সততা দেখে অন্যরা ইয়দ হুলফিদিন দলে দলে ইসলাম কবুল করেছে আজকে মুসলিমরা আমরা যদি মুখী দাওয়াত নাও দেয় কিন্তু আমাদের যদি লেনদেন এবং ব্যবহার ট্রানজাকশনগুলো সঠিক সুন্দর এবং আদর্শ হয়ে যায় তাহলেও কিন্তু লোকেরা দাওয়াত পেয়ে যাবে আমাদের কাছ থেকে এই আমরা কথায় কাজে আমলে যেন আমরা দায়ীলাল্লাহ হতে পারি আল্লাহ তালা আমাদেরকে তফসিক দান করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত